how you look but what is in your heart ামালাইকুম আহমতুল্লাহ আল্লাহমদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা মরার পরে মানুষের যে একটা জীবন আছে আলামে বারজাক সে জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ দেব মনে করছি আপনারা বিষয়টি খুব ভালোভাবে জেনে বুঝে সে অনুযায়ী আমল করবেন বলে আশাবাদী মানুষের মরার পরে একটা কঠিন ও জটিল জীবন আসছে যেখানে মানুষ পয়সা দিয়ে কোনো কাজ করতে পারবে না এবং তার কেউ সুপারিশ করারও থাকবে না সে জায়গাটা খুব অসহায় ও নিরুপায় সেটাই হচ্ছে আলামে বারজাক সেটাই হচ্ছে কবর আমাদের কাছে বিষয়টি এভাবে স্পষ্ট থাকবে যে কবর বলতে বাড়ির পিছন দিকে যে গর্ত খড়ে রাখা হয় মূলত সেটা নয় সবাকে যে একটা কবর স্থানে রাখা হয় মূলত সেটা নয় এটা হচ্ছে মরার পরে মানুষকে জাহান নামে জাননাতে দেওয়ার পূর্ব পর্যন্ত বিচার হওয়ার পূর্ব পর্যন্ত একটা সময়ে তাকে জাহান্নাম থেকে শাস্তি দেওয়া হবে আর জান্নার থেকে আনন্দ দেওয়া হবে এই সময়টা হচ্ছে আলামে বার্সাক এটা মানুষের জন্য খুব কঠিন রসুল এই সময়টাকে লক্ষ্য করে বলেছেন মারা এই তো মানজারান কাত্তল কাবরা আফজামিন আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে আল্লাহ রসুল বলছেন যে কবর সবচেয়ে আশ্চর্য ও জটিল কঠিন স্থান কবরে যদি মানুষ বেঁচে যায় পরের স্তরটি সহজ হয়ে যাবে যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে পরের স্তরটি আরো কঠিন ও জটিল হয়ে যাবে তার পরের স্তরটি আরো জটিল হবে কবর কেয়ামাত জাহান্নাম আল্লাহতালা বলছেন সানোয়াল দেবহুম মারাদ আমি তাদেরকে বারবার শাস্তি দেব এরপর তাদেরকে আমি একটা কঠিন ও জটিল শাস্তির দিকে নিয়ে যাব। আল্লাহাল অন্যত্র বলছেন ওয়ালাউ তারা মোহাম্মদ সালি সাল্লাম আপনি যদি দেখতেন অস্বীকারীদের মরণের শাস্তি ওয়েল মেলায় সে যখন ফেরস্তাগণ তাদের হাতকে তাদের দিকে সম্প্রসারণ করেন তাদের দিকে বাড়ান এরপর বলেন যে আখরিজু আং তোমরা তোমাদের আত্মাকে বের করো আল ইউন আজ তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে আত্মা বের করেই অপমানজনক শাস্তি দেওয়া হবে এটাই কবর যখনই কোনো কাফের অস্বীকারকারী মোনাফেক ব্যক্তির আত্মাকে ফেরস্তা বের করেন তখনই তাকে অপমান করে বলেন তুমি তোমার আত্মা বের করো তুমি এ সময় সারমর্ম পৃথিবীর মানুষকে বুঝাতে পারছি না যে মরণ যখন চলে আসবে তখন পরিস্থিতি কত কঠিন উম সালমা তালা বিবরণে বোঝা যাচ্ছে যে উম্মো সালমার স্বামী আবু সালমা মারা গেছেন তো আল্লা রসুল বাসায় গেছেন তাকে দেখতে দেখছেন যে চক্ষু খোলা আছে তো আল্লাহ রসুল গিয়ে চোখের উপরে হা দিয়ে এই চক্ষু দুটি বন্ধ করছেন খোলা চক্ষুকে বন্ধ করছেন আর বলছেন যে দেখো যখন মানুষের আত্মাটাকে বের করা হয় তখন চক্ষু দেখতে থাকে কিভাবে তার আত্মাটা বের হয়ে গেল সে দেখতে থাকে যখন আত্মা বের হয়ে যায় তখন ওই দেহটা খোলা মন্ডলী আপনারা এই কথাটা অবগত হওয়ার পরে আরো পাঁচজনকে বলে দেওয়ার চেষ্টা করবেন যারা আত্মা বের হতে থাকে আশেপাশে যারা আছে আত্মা বের হওয়ার সাথে সাথে যেন বন্ধ করে কেন শরীর ঠান্ডা হয়ে গেলে এটা বন্ধ করতে পারবে না আর চক্ষুটা খোলা থাকে কেন এটা আপনারা বুঝতে পারলেন তাহলে কি আমরা এটা বাস্তব মানুষকে দেখাতে হবে এটা কত কঠিন ও কত জটিল আনহা বলছেন যে আল্লাহ রসুল যখন এনতেকাল করেন তখন আমার কোলে আছেন এই অবস্থায় তিনি পাশে একটা পানির পাত্র রেখেছেন হাতটা বারবার পানির পাত্রে রাখছেন আর তার নিজের হাতটা তার শরীর উপরে বোলাচ্ছেন শরীরটি একটু ঠান্ডা করছেন গায়ে খুব জ্বর একজন নবীর অবস্থায় বলছেন সেদিন থেকে আমার মানুষের উপরে যে একটা দুর্বল ধারণা হতো সেটা মিটে গেছে আমি মনে করতাম যে মানুষ মানুষের সময় খুব বিপদে পড়ে মনে হয় পাপ করে সেই জন্য তো আল্লাহর নবী তো দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ তার গায়ে দুইজনের সমান জ্বর মনে হচ্ছে যেন আমার উরুপ ফেটে যাচ্ছে জ্বরের তাপে তিনি পাত্র থেকে পানি নিচ্ছেন আর হাত বোলাচ্ছেন মুখের উপরে মুখটা ঠান্ডা করছেন ইতিমধ্যে তিনি হাতটা উঠালেন। হওয়ার এইভাবে আল্লাহ তুমি আমাকে উপরের সম্মানী সাথীদের সাথে মিলিয়ে নাও এই কথাটা বলেই হাতটা নিচে পড়ে গেল একজন নবীর অবস্থায় মরণের বাস্তব দৃশ্যের কথা আমি বলছিলাম সমন্বিত দর্শক মন্ডলী মরণের পরে একটা জটিল ও কঠিন সময়ের বিবরণ দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবেন জায়দিবিনী সাবেত রাজিয়াল আনহ বলেন কানা রাসল সাল আল্লাহিন লেবানী নজ্জার আল্লাহ বাগলাহ একদা আল্লাহ নবী বানু বাগানে ছিলেন খেজুর বাগানে एक गाधार ओपरे उठे आर्ते रही सबई पशे आती गाधार ऊपर आद हाद फाकुल हटात गाधा लाभ दिए उठल मन हल्ले जो आल्लाबी गाधार ऊपर पड़े जाए जमन ही गाधाटा लाभ दिए उठे हमें भालम जो आल्ला रसुलीठ पड़े गलन ना कि पड़े जाबर मन हलो फायेजा अकबर सीता खामसा হঠাৎ দেখা গেল ওখানে পাঁচটা বা ছয়টা কবর রয়েছে বললেন আল্লাহ রসুল বললেন কবর আচ্ছা তোমাদের কেউ কি চিনে এই কবরগুলি কার কার্লা রসল নাম একজন লোক বললো জি হ্যাঁ আল্লাহ রসুল আমি চিনি এই কবরগুলি কার তো এই পর্যন্ত বলতে আল্লাহ রসুল বলছেন ঠিক আছে বলতো মাতু এরা কখন মারা গেছে এরা কখন মরেছে তখন লোকটি বলল मातुफी शिक्ख एरा अमुसलिम अवस्था मारा गारा जाए तक मुसलमान हैल्लम उम्मीद उम्म के कबरे एक विपद मुखोमुखी प्रत्येक मानूष के पृथ्वी सकल नारी पुरुष के कबरे एक विपद मुखोमुखी একটা বিপদের মুখামুখি করা হয় সবাকেই এই পর্যন্ত বলার পরে তিনি বলছেন লাউলা আল্লাহ তাদা ফানো যদি বিষয়টি এমন না হতো যে তোমরা মানুষকে কবরেই রাখবে না যদি বিষয়টি এমন না হতো তো আসমাউমিন তো আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম আল্লাহ তুমি এই মানুষগুলিকে কবরের শাস্তি শুনিয়ে দাও আমি যেটা শুনতে পাচ্ছি তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল কবরের শাস্তি শুনতে পেতেন বুঝতে পারতেন যেমন অন্য এক বর্ণনা এসেছে যে তিনি দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন আঁচ করতে পারলেন যে কবরের শাস্তি হচ্ছে একটা খেজুরের ডাল ভেঙে খেজুরের ডাল থেকে দুই টুকরা করে দুইটা কবরে তিনি পুঁতে দিলেন আর বললেন যে যতদিন পর্যন্ত ডাল শুষ্ক না হচ্ছে ততদিন পর্যন্ত এদের কবরে শাস্তি লাঘব করা হবে অবশ্যই এখানে আরও কয়েকটা কথা এর অর্থ এই নয় যে কবর দিলেই খেজুরের ডাল পুঁতে দিতে হবে এটা নয় যেটা আমাদের দেশে আছে বিদাত বা কুসংস্কার খেজুরের ডাল পুঁততে হবে এটা ঠিক নয় এটা জায়জ নয় এটা আল্লাহর সব তাৎক্ষণিক বুঝতে পেরেছিলেন যে কবরে শাস্তি হচ্ছে এবং তিনি এটাও জানতে পেরেছিলেন আল্লাহর পক্ষ থেকে যে এদেরকে শাস্তি থেকে কিছু সময় এই পদ্ধতিতে শান্তি দেওয়া যেতে পারে তাদের শাস্তি লাঘব করা যেতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে তিনি অবগত হয়েছিলেন মর্মে তিনি এই কাজটা করেছিলেন আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ রসুল বলছেন যে আমি চাচ্ছি যে তোমাদেরকে আমি কবরের শাস্তি শুনিয়ে দি যেটা আমি শুনতে পাচ্ছি তো তিনি বলছেন যে আমি যদি ভয় না করতাম তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম সম্মানিত দর্শক মন্ডলী আমরা কবরের শাস্তি কেউ শুনতে পারবো না সোনাটাই আমাদের জন্য মানে কঠিন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখন কিছু সময়ের জন্য বিরতি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধারণ করুন পরবর্তীতে আমরা কবরের শাস্ত্রের বিস্তারিত বিবরণ দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ডক্টর জাকিরের আন্তরিক বার্তা আপনারা বেহেশত কোথায়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 मायर पीचे जरा भूले गल्लाह विधान ना पड़े तुले रेखे दिए अलक आन কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি ইমানের মর্ম দেখুন খুঁটি সমূহ পরবর্তী অনুষ্ঠান বাংলায় সমন্বিত দর্শক মন্ডলী আপনারা যে অপেক্ষা করে বসে আছেন এই কবরের শাস্তি শোনার জন্য এই আমি আপনাদের সুক্রিয়া আদায় করি জা সুম্লা খায়ের আল্লাহ আপনাদের ইহকাল পরকাল কল্যাণ করুক আল্লাহ আপনাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করুক আল্লাহ আপনাদের জাহান্নাম শাস্তি থেকে রক্ষা করুক আল্লাহ আমিন সমন্বিত দর্শক মন্ডলী রসুল সাল্লি ওসাল্লাম এর পরে বলছেন ফাকবালা আলাই না বর্ণনা করে বলছেন যে আল্লাহ রসুল আমাদের মুখামুখি হলেন মুখামুখি হয়ে বললেন যে মিন তোমরা কবরের থেকে বাঁচতে চাও আমরা বললাম না ওমিন আদাবিল কাবর আমরা কবরের শাস্তি থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাই তিনি বললেন তাআ মিন আজাবে জাহান্নাম তোমরা জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাও আমরা বললাম না ও মিন হেমিন আজাবে জাহান্ন ल्ला तुम जहां नाम शास्ति रक्षा करोनी आल्लामी दुनियाते सब फेतना प्रकाश पे गे सब फेतना प्रकाश पाय से गिथ रक्षा करो हमारा बोल आल्ला तुम्हें दुनियाते जे सब फेतना फसाद समस्या बढ़े ताते थे तुम बाओ আর যেগুলো বের হয়নি সামনে আরো প্রকাশ পাবে সেগুলি থেকেও তুমি আমাদেরকে রক্ষা তিনি বললেন মিন করলেন তোমরা দাদনা থেকে আমরা বললাম না ওজুবিল্লাহ মিন ফেতনাতে জাল আমরা দাজ্জালের জালের ফেতনা থেকে তোমার দরবারে বাঁচতে চাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো হাদিসটি বোখারি মুসলিমে সমভাবে বর্ণিত রয়েছে আমরা অতটা হাদিসে কবরের একটা বিবরণ বুঝতে পারলাম আবহ রায় তালা বলেন রাসুল সাল্লি ওসাল্লাম বলেছেন ফিল যখন মানুষকে কবরে রাখা হয় আসানে আদ্রা কানে যখনই কোনো মানুষকে কবরে রাখা হয় তখন তার নিকটে দুইজন ফেরেস্তা আসেন রঙে কালো রঙে সবুজ সবুজ কালো নাকির একজনের নাম মনকার আর একজনের নাম নাকির মূলত মনকার নাকির শব্দের অর্থ হচ্ছে অচিনা অজানা কবরে হঠাৎ করে দুইজন ঢুকে গেলেন যাদের আকার আকৃতি সবুজ কালো এটা কঠিন দুইজন এসেই এসেইলে তাকে উঠিয়ে বসাই উঠিয়ে বসিয়ে ফায়লাহু তারা দুইজন তাকে বলে মানহ সেই ব্যক্তিকে তোমাদের কাছে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হচ্ছেন আল্লাহর দাস তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্ল আলহ্লামাজা মুমিন ব্যক্তি এই কথা বলতে না বলতেই ওই দুইজন ফেরস্তা বলে বসবেন হ্যাঁ তুমি এই কথা বলবে এটা আমরা জানছি এই কথা বলার পরে সোমাই ইউফসহ লাহফি কাবরিহি তার কবরটাকে একেবারে প্রশস্ত করে দেওয়া হয় যতদূর পর্যন্ত তার চোখের গতি যাবে ততদূর পর্যন্ত এই কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয় ওয়ায়ুন হফি হে এবং তার কবরটাকে আলোকিত উজ্জ্বল করে দেওয়া হয় সোম্ম ইউকাল নাম তারপর তাকে বলা হয় তুমি ঘুমাও তখন সে বলে না আনা আলা আহাবি আমি আমার পরিবারের কাছে যাব। যাবো রহুম আমি তাদেরকে বলে দিব যে আমি কি অবস্থায় আছি আমি আমার অবস্থাটা বলে দিব তখন তারা দুজন বলে নাম অতিহসিল্লা ইউকে জি ই আহাবো ইলাই হে আরে তুমি ঘুমাও দুলহার মতো ঘুমাও বরের মতো ঘুমাও বাসর রাতের মতো ঘুমাও বাসর রাতের মতো ঘুমিয়ে গিয়ে যেমন তাকে কেউ জাগায় নেয় তার অতীব প্রিয় মানুষ ছাড়া তুমি তেমন ঘুমিয়ে যাও তোমাকে কেউ জাগাবে না কে দিন আসা পর্যন্ত সম্মানিত দর্শক মণ্ডলী। আমরা হাদিসের এই পর্যন্ত যেটুকু বুঝতে পারছি যে দুইজন ফেরেস্তা আছেন। যাদের রং কালো যাদের রং সবুজ এরপরে উত্তর যদি সঠিক হয় জিজ্ঞাসার তাহলে তার কবরকে প্রশস্ত করা হয় তার কবরকে আলোকিত করা হয় এ পর্যন্ত কবর সংকীর্ণ থাকে এবং কবর অন্ধকার থাকে এরপরে এই ব্যক্তি বুঝতে পারে তার সুবিধে তার আনন্দ বুঝতে পারার পরই সে দুজন ফেরেস্তাকে বলে যে আমাদের একটু সুযোগ দেন আমরা বাড়ি যাই আমাকে একটু সুযোগ দেন আমি বাড়ি যাই তখন ফেরস্তা দুইজন বলে না না না। এখন সময় নেই এখন তুমি ঘুমিয়ে যাও একবারে দুলহা যেমন ঘুমায় তেমনি ঘুমিয়ে যাও তাহলে দেখুন যদি মানুষ ভালো হয় তাহলে কবরও তার জন্য কত শান্তির জায়গা আল্লা নবী বললেন যে কবর হয়ে যাই তার বাসর রাত সম্মানিত দর্শক মন্ডলী এই বাক্য কি আমরা বুঝাতে সক্ষম আল্লাহ তুমি আমাদের কবুল করো আপনারা একটু বলেন যে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমরা যেন কবরের উত্তর সুন্দরভাবে দিতে পারি কবর যেন আমাদের বাসর রাত হয়ে যায় আল্লাহ মামিন আপনারা একাও যদি কোনো সময় থাকেন তাহলে দূরে কাজ সলাত আদায় করে একটু বলবেন আল্লাহকে যে আল্লাহ তুমি আমার জন্য কবরকে বাসর রাত করে দিও কত সুখের আনন্দের রাত এটা কি আমরা বোঝাতে সক্ষম সম্মানিত দর্শক মণ্ডলী অম্মল মুনাফেকল কাফের কবরের ব্যক্তি যদি মুনাফেক হয় কবরের ব্যক্তি যদি কাফের হয় মা তো তারা দুইজন তাকে তো সে ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তখন সে বলে আমি বলতে পারছি না আমি চিনি তো মায়াক নাস। ও আমি বলতাম মানুষ যা বলে মানুষ বলে মোহাম্মদ নাকি নবী ও নাকি জনগণকে ধর্মের দাওয়াত দেয় আল্লাহ নাকি একজন এরকম মানুষের বলা বলি করতো আমরা এভাবে তাকে তাচ্ছিল্য তুচ্ছ করেই বলেছি এই বিষয়ে আমি তাকে না এই পর্যন্ত বলতেই তারা দুজন বলে হাজা। আমরা তুমি এটাই বলবে তোমার কোনো উত্তর নেই এই পর্যন্ত বলার পরে তারা দুজন বলবেন ইলতাইম আলাইহে জমিন এর উপরে তুমি চেপে যাও একে চেপে ধরো ওই আলাই জমিন তাকে দুই দিক থেকে চেপে ধরে হাত্তাখা লেপা আজলা ওহ যখন ডান দিক থেকে বাম দিক থেকে কবরের জমিন তাকে এভাবে চেপে ধরে তখন তার ডান দিকের হাড়গুলি বাম দিকে ঢুকে যায় হাড়গুলি ডান দিকে ঢোকে যায় ঠিক এইভাবে সম্মানিত দর্শক মন্ডলী একটু দেখুন আঙ্গুলগুলো গুলো যেমন ডানের বামের মধ্যে ঢুকে গেল ঠিক এইভাবে যখন ডান দিকের মাটি চাপ দেয় বাম দিকের মাটি চাপ দেয় तक दुदी चेपेसर अवस्था के भविष्य संकीर्ण कर दे रसुल्लाह आलह्लम जत्ताइयाब असहल्लाह जत दिन पर्त कैमा हे तीन पर्यतर अवस्था एभवे थके दुर्गतिपर एभव नामते थे कबरे तरह अवस्था कठिन कठिन होते ही था তার কোনো বাঁচার পথ থাকে না উসমান রাজি আল্লাহ আনহর ব্যাপারে এসেছে যে যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি ফাবাকা ফাকা হাতুল্লা লেহিয়া তাহ কবর পাশে দাঁড়ালেই তিনি কাঁদতে লাগতেন ফকিরাল তাজ করলঝাতনারা ফালা তবকিও তবকি মিন হাজা আচ্ছা উসমান রাজিয়া তালা একটু বলুন তো আপনার সামনে জাহান নামের কথা বলা হয় জান্নাতের কথা বলা হয় আপনি নিজে জাহান নামের কথা বলেন জান্নাতের কথা বলেন তখন তো কাঁদেন না তখন আপনার এই চোখের পানি ঝরে না কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখনই আপনি অত কাঁদেন কেন একেবারে কেঁদে দাড়ি দিয়ে পানি প্রবাহিত হয়ে নিচে পড়ে আপনি এভাবে কাঁদেন কেন তখন রাসুলসাল্লাসাল্লামের কথাটি তিনি বলছেন এই জিজ্ঞাসার উত্তরে তিনি বলছেন দেখো আল্লাপদিন আমার জীবনে আমি কবরের মতো কোন কঠিন কোন জটিল কোন দৃশ্য দেখিনি তিনি বলেছেন হো ফা বাদা হো যদি মানুষ সেখানে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে তার জন্য সহজ হবে যদি মানুষ এই কবরে বাঁচতে না পারে তাহলে তার পরিবেশ পরিস্থিতি আরো জটিল কঠিন হয়ে যাবে এই জন্যই মাটি দেওয়া শেষ হতো তখন আল্লাহ রসুল কবরের পাশে দাঁড়াতেন দাঁড়িয়ে বলতেন ইস্তাক ফির আহ আল আন ইস আলো সঙ্গে তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চাও তাকে এখন জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চাও তাকে এখন জিজ্ঞাসা করা হচ্ছে এই জন্য আল্লাহতালা বলছেন ইসব বেতল্লাহীন আমলি সাবেদ আমরা বলছি আল্লাহ তাকে কবরের শাস্তি না দিয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তখন সেজন্য সঠিক উত্তর দিতে পারে এই তৌফিক তুমি দান করো তো আমরা কবর দিয়ে আসার সময় বা কবরের পাশে যাব যখন তখন আমরা এই দুয়াটা পড়বো কবর দেওয়ার পরে আমরা এ দুয়াটা পড়তে পারি আল্লাহ মগফিল্লাহ সাববেত হু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তুমি তাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সক্ষম করো অটল করো এরপরে যখন আসবেন তখন আপনারা সময় সাপেক্ষে তার জন্য ক্ষমা চাইবেন কিন্তু রাসুলের পদ্ধতিতে রাসুলের পদ্ধতি ছাড়া বিকল্প পদ্ধতিতে ক্ষমা চাইলে ক্ষমা না হয়ে বরং আমার আর আপনার জন্য উল্টা কাজ হয়ে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী কবরের শাস্তি সত্য কবরের শাস্তি কঠিন কবরের শাস্তি জটিল কবর একটা বিপজ্জনক জায়গা আমরা আন্তরিকভাবে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা রাতের অন্ধকারে সুন্দর করে অজু করে দেরি কাজ ছলা আদায় করে আল্লাহর দরবারে কবরের শাস্তি থেকে বাঁচতে চান কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করুন পিতা মাতার জন্য আমরা অবশ্য পরবর্তীতে আরো বিস্তারিত বিবরণের সময়েতে কিভাবে কবর জিয়ারত করতে হবে কিভাবে দোয়া প্রার্থনা করতে হবে এই বিষয়ে আপনাদের আমরা বিস্তারিত বিবরণ দেবো ইনশা আল্লাহ আপনারা যদি ধারাবাহিক এই পৃষ্টিভির পাশে বসে আপনারা যদি এগুলো দর্শন করেন তাহলে বিষয়গুলি জানতে পারবেন আমি আপনাদেরকে এই বিষয়ে অনুরোধ করে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ তুমি আমাদের কবুল করো আমরা যেন কবলের শাস্তি বুঝে তোমার দরবারে ক্ষমা চাইতে পারি আল্লাহ মামিন আসসালাম আলাইকুম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 जगत दामे अर्थ परफ आई अल बैंक छाचल्लिस শূন্য শূন্য আট তিন সোয়েফট বিআইসি খৌর এ আর এ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার টিভি